وكل ضلاله في النار أو كما قال عليه الصلاه والسلام عباد الله اوصيكم ونفسي بتقوى الله عز وجل يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله سبحانه وتعالى زاد ليوم المعاد اقول سبحانه وتزودوا فان خير الزاد التقوى واتقوني يا اولي الالباب يقول الله عليه يقول, يقول سبحانه وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة وعنوا إنا لله وإنا إليه راجعون يقول رسول الهدى صلى الله عليه وسلم فيما رواه الإمام البخاري رحمه الله تعالى عن أبي موسى الأشاري رضي الله تعالى عنه قال إن رجلاً أتى النبي صلى الله عليه وسلم فقال مستفهماً أقل يقاتل للمغنم والرجل يقاتل لانتكر والرجل يقاتل ليرى مكانه فمن في سبيل الله قال من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله وجاء في صحيح البخاري أن أبي موسى رضي الله تعالى عنه قال احترق بيتهم بالمدينة على أهله فحدث النبي صلى الله عليه وسلم بشأنهم فقال إنما هذه النار أدو لكم فإذا نمتم فأطفئوها عنكم ونظرا لشناعة الاحتراك كان النبي صلى الله عليه وسلم عباد الله يستعيد بالله سبحانه وتعالى من هذه العقوبة فكان مما يقوله او يستعيد به النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من التردي والهدم والغرق والحريق আমি আমাকে সহ আপনাদেরকে জীবনে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহবুল আল আমিনের তাক অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে প্রকাশ্যে প্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র আল্লাহ হাব্বুল আলমীর তাকেও অবলম্বন করার জন্য তৌফিক দান করুন আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা হিসেবে সুতরাং এই বিশাল মখলুকাতের ছোট হোক বড় হোক যত খাল রয়েছে যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ হাব্বুল আলমিনের আব্দ গোলাম আল্লাহ হাব্বুল আলমিনের নির্দেশের অধীনে নির্দেশের বাইরে নয় বিশাল এমখলুকাত এই কারণেই যতই বড় দেখুন না কেন এই বিশাল আসমান এই বিশাল নক্ষত্রগুলো সূর্য চন্দ্র সব কিছুই আল্লাহ হাব্বুল আলমিনের বিধানে রুগুত যা কিছু আছে সবই মূলত আল্লাহ হব্বুল আলমিনের কাছে আনুগত্যের বসীভূত হয়ে আছে অনুগত হয়ে আছে আল্লাহর বিধানের কাছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ হব্বুল আলমিন যাদেরকে আল্লাহ হাবুল আলমিনের সত্যিকার গোলামি করার জন্য একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাদের সৃষ্টির বিষয়টি উদ্দেশ্য আল্লাহ হাবুল আলমিন বর্ণনা করে দিয়েছেন জিন এবং মানুষ তারাই মূলত আল্লাহ হাবুল আলমিনের বিধানের ক্ষেত্রে অবাধ্যতা সীমালঙ্ঘন পাপাচার এবং আল্লাহর বিধানকে এড়িয়ে চলার যত প্রচেষ্টা প্রয়াস আছে সেগুলো আমরা করে যাচ্ছি বা সেগুলো করে যাচ্ছি এই কারণেই এই মানুষগুলোকে আল্লাহ সুবাহ সময় সময় বিভিন্নভাবে আল্লাহ হাব্বুর আলমিন বিভিন্ন বানায় মুসিবত বিপদ আপদ সমস্যা সংকট ইত্যাদির মাধ্যমে আল্লাহ হাব্বুর আলামিন তাদেরকে সতর্ক করেন সজাগ করেন তাম্বিহ দেন যাতে করে আবার আল্লাহ হাব্বুল আলমিন তাদের যে মাহবুদ প্রকৃত মাহবুদের কাছে ফিরে আসতে পারে প্রকৃত মাহবুদের কাছে আমরা ফিরে আসতে পারি প্রত্যাবর্তন করতে পারি বন্ধুগণ কিন্তু সেই উপদেশ মানুষ সেভাবে গ্রহণ করতে পারে না আমরা গ্রহণ করতে পারিনি আমরা প্রতিদিন আমাদের মতো মানুষদেরকেই বা আমাদের যে আরো বড় মানুষদেরকেই মাটির নিচে কবর দিয়ে আসছি কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করিনি যে হয়তো কাল অথবা আজকের মধ্যেই তো আমাকেও এই অবস্থায় যেতে হবে সে শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি আমরা বড়ো ধরনের সংকটের মুখোমুখি বিপদের মুখোমুখি এমন কি আল্লাহর আজাদ পর্যন্ত এই মানুষগুলো প্রত্যক্ষ করার পরে তারা মনে করেছে যে আল্লাহর আজাদ আমরা হয়তো বেছে যাব আমাদের উপর হয়তো কোনো বিপদ এর মাধ্যমে আসবে না আজ জাতিকে যখন হুদ আলি হিসাতাম সতর্ক করলেন সুরাতুল ফুজসিরাতের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে তারা অনেক শক্তিশালী একটা জাতি ছিল শক্তিধর ছিল পৃথিবীর মধ্যে হুদ আলি সালামের আসসালামের সতর্কবাণীকে তারা খুবই উপেক্ষা করেছে তাদেরকে আজাদ আল্লাহ আজাবের ভয় দেখালেন বললেন যে তোমাদের কাছে আল্লাহ আজাব চলে আসতে পারে তোমরা আল্লাহ আজাব ধ্বংস হয়ে যাবে পাবে না তারা এটাকে একেবারেই তুচ্ছ জ্ঞান করলো সামান্য কিছু মনে করলো না যখন আল্লাহ আজাব তাদের আকাশে অন্ধকারচ্ছন্ন মেঘ দেখা দিল যে মেঘের মধ্যে মূলত অগ্নিঃসরণ হবে এই ধরনের মেঘ অন্ধকার হয়ে আকাশের মধ্যে ওই আজ জাতির আকাশের মধ্যে পরিমণ্ডরে আকাশের পরিমণ্ডরে দেখা দিল তখন হুদারি হিসারা তাদেরকে ডেকে বলল হে আমার জাতি हे हमार सम्प्रदाय लोक आजाद तुम्हारे एस गए तुम्हें आजाद प्रत्यक्ष करोम समय आवकाश आल्लाबुलर का आत्मसमर्पण करार मत सूज तुम्हारे रही ग तक ता बल हाजी रुणा अरे तो मेघ आम के संभवत एक बिस्टी है तो होते अतरिक्त की क्षतिर माध्यम में, में।, में। आल्ला आधाब के बारे उपेक्षा कर आल्लाबुल आलमी ने सतर्क संकेत के सामान्यतम गुरुतवें फिर आल्लाबुल आलमीन तर से अग्निवेष्ट माध्यम পুরা আর একেবারে সমতল ভূমিতে রূপান্তরিত করে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন জাতি সবাই সব কিছু সহ তাদের সকল সভ্যতা সহ পৃথিবীর সাথে মিশিয়ে দিয়েছে মিশিয়ে দিয়েছে এভাবে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহবান তাদেরকে তিনি কখনো আজাদ দেন কখনো মুসিবত দেন আজাব আর মুসিবতের মধ্যে পার্থক্য রয়েছে আজাব হচ্ছে এর মাধ্যমে অদর্শ মহানাও তারা পরিপূর্ণরূপে তাদেরকে ধ্বংস করে দেন তখন এই আজাদ থেকে কোনোভাবেই রেহাই পাওয়ার সুযোগ থাকে না কেউ রেহাই পেতে পারে না এমন কি ওই সম্প্রদায়ের মধ্যে যদি আল্লাহর মেঘবন্দও থাকে ওই আল্লাহর মেঘবন্দ ওই সম্প্রদায় থেকে নাজাক পাওয়ার সুযোগ থাকে না অনেক সময় সেটা যদি যদি আল্লাহবুল আহমিন কাউকে রহম করেন সেটা ভিন্ন কথা বাকি আজাব হচ্ছে আর মুসিবত হচ্ছে পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবাহ তারা বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে আল্লাহ তালা সতর্ক করেন এটা সুরত আল বাকার মধ্যে আল্লাহ তালা বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো বেশি ভয় দেখিয়ে আল্লাহ তালাটাকে সেই খুব সামান্য ভয় দেখিয়ে কারণ ভয়ঙ্কর ভয় যদি দেখানো হয় তাহলে আর বাঁচার উপায় থাকবে না সামান্য যেটা আল্লাহ আপনার আলামিনীর কাছে তার চিত্র আমাদের কাছে আমরা গতকাল প্রত্যক্ষ করেছি যেটা আল্লাহ তার কাছে খুবই সামান্য খুবই তুচ্ছ এটা যে এর কথা বলেছেন মধ্যে সামান্য ভয় সামান্য দুর্ভিক্ষ সামান্য কষ্ট বেশি না সামান্য দিয়ে তোমাদেরকে দেখাবো একটু পরীক্ষা করে দেখবো যে কি কতটুকু তোমরা টিকতে পারো फिर देखबो बेशक इमिन अलखौफ ওয়াল जुव وانا من الاموال والانفس والثمرات তোমাদের কিছু কমতি দিবো কমাই দিবো কিছু ক্ষতি করব তোমাদের বিনাচ্ছি মিনার আমওয়াল সম্পদের ক্ষেত্রে ওয়াল আনফুস তোমাদের জীবনের ক্ষেত্রে ফসলামরাত তোমাদের উৎপাদিত ফসল ফলানির ক্ষেত্রে কিছু দেখব আমি কোথাও কোথাও ফসল ফলাদির মধ্যে দেখা যায় কোথাও কোথাও দেখা যায় যে কিছু মানুষ হতাহতের মাধ্যমে আল্লাহিন এগুলোর মাধ্যমে বালা মুসিবত দিয়ে আল্লাহরকে আল্লাহ দিয়ে কিভাবে তারা ফিরে আসতে হবে সেই বিষয়টি আল্লাহ আব্বুল আল পরীক্ষা করবেন পরীক্ষা করবেন এরপর আল্লাহ তারা বলতেছেন তবে এই পরীক্ষায় আসক্তিকার আল্লাহর হিসেবে আল্লাহ হকবুল আলমিনের কাছে আসতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য কিন্তু সুসংবাদের বিষয় রয়েছে অবাশির স্বাভাবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন ধৈর্যশীল তারা তাদের পরিচয় করে দিচ্ছেন ধৈর্য এমনি হবে না সবার আপনি এভাবেই পাবেন না পরিচয় আল্লাহবুল আলমিন করে দিচ্ছেন কিভাবে কোন সংকট এর সম্মুখীন যখনই তারা হবে তারা এই কোথা আরো ঘোষণা দিবে এই ঘোষণা দেবে আমরা এটা ঘোষণা দিই যখন মৃত্যুর সংবাদ আসে তখন আমরা ইন্দা বলি যখন কোন বড়া মুসিবতের কথা শুনি তখন ইন্না ইন্না ইহি রাজওনের কথা বলি এমনকি আল্লাহর বান্দা যারা যাদের মধ্যে ইমাম রয়েছে তারা যদি সিটি চলে যায় তখন বলে ইন্দা ইল্লাহি ইন্না ইহি রাজউন মুসিবতেও তারা ইন্দারিল্লাহি ইন্দা ইলহি রাজোষণা দেয় কিন্তু এই ঘোষণাটা মৌখিক এটা শুধুমাত্র মৌখিক আমরা ইন্দারিহি রাজ বলেছি এটা আমরা বুঝি নেই এর প্রকৃত মিল্লাহি দ্বারা কি বুঝিয়েছি আমরা আসলে কি বুঝিয়েছি আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি এটা আমাদের মানে অনেকের কাছে জানা নেই পরে দেখা যায় যে মুসিবত যেভাবে আমরা বুঝতে পারিনি মুসিবতকে যেভাবে আমরা সত্যিকার ভাবে চিহ্নিত করতে পারিনি ঠিক তেমনি ভাবে মুসিবতের সবর করার জন্য মুসিবতের ক্ষেত্রে সবর ইতি করার জন্য যেই প্রক্রিয়াটুকু আল্লাহ হব্বুল আলমী শিক্ষা দিয়েছেন সেটাকেও আমরা ভালো সেভাবে বুঝতে পারিনি এর অর্থই আমরা বুঝিনি মুখিক শুধুমাত্র ইন্দার ইল্লাহ ওই ইন্দা ইল্লাহিরা বলেই যাচ্ছে কিন্তু না আমার কাজের মাধ্যমে না আমার কথার মাধ্যমে না আমার অবস্থানের মাধ্যমে না আমার বিশ্বাসের মাধ্যমে কোনোভাবেই আমি এতটুকু প্রমাণ দিতে পেরেছি যে আসলে ইন্দার ইল্লাহ এর যে ঘোষণা আমি দিয়েছিলাম সেই ঘোষণাটা আমি সঠিক দিয়েছি আহরুত্তেফ সি এর গুরুত্বপূর্ণ যে চারটি মিনিং করেছেন সমস্ত তফসিলের কিতাবগুলোকে একসাথ করে আমরা যতটুকু পেয়েছি সেটার কিছু অংশ আপনাদের সামনে আলোচনা করব সময় হাতে কম অন্য বিষয়ে বিষয় আজকের আলোচনার মধ্যে আমরা আরো একটু বেশি দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ ইন্দির প্রথম যে বিষয়টি হচ্ছে প্রথম হচ্ছে আপনি এই ঘোষণা দিচ্ছেন আমরা পরিপূর্ণ আল্লাহ হাব্বুল আলমিনেরব্বুল আলমিন যেভাবে সেভাবে আমার সাথে আপনার মালিকানায় যদি একশো টাকা থাকে আপনি যে একশো টাকা যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারেন আমার আল্লাহ হরবুল আলমিন এই বাঁতের পরিপূর্ণ মালিক এটা তিনি যেভাবে খুশি সেভাবে এই মুকাতের মধ্যে তথা করার অধিকার রাখেন আপনার উপর যেভাবে খুশি সেভাবে কর্তৃত্ব করার অধিকার রাখেন এটা হচ্ছে ইন্না মূল কথা ইন্না আবিদুলিল্লাহ আমরা আল্লাহ খান ও খাম খান সৃষ্টিগত দিক থেকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি একমত মালিক আমাদের আমাদের পরিপূর্ণ মালিকেরা তার আমাদের নিজেদের এখানে কিছুই নেই যা কিছু আমি নিজের দাবি করে যাচ্ছি যা কিছু আমি মনে করতেছি যে আমার এটি আসলে অতিরিক্ত দাবি করছি। আল্লাহ হব্বুল আলমিনের জন্য এটাই প্রথম আল্লাহ হব্বুল আলমিনের কাছে আপনাকে কি করতে হবে এই কথার ঘোষণা দিতে হবে আমরা শুধুমাত্র ইন্না ইল্লাহি ঘোষণা মৌখিক ঘোষণা দিয়ে বসে আছি না আপনি বুঝতে হবে যে আবিদ হোলান হিসেবে আমি আসলে আল্লাহ হাব্বুল আলমিনের যেই দায়িত্ব রয়েছে আমার উপরে যে অধিকার রয়েছে সে অধিকার পরিপূর্ণরূপে আল্লাহ তাড়ার জন্য আমি পেশ করতে পারলাম কিনা দিতে পারলাম কিনা দ্বিতীয় নম্বর এর তফসির মধ্যে আহলুদ তফসির উল্লেখ করেন আমাদের যত কাজ রয়েছে প্রত্যেকটি কাজ একমাত্র আল্লাহ হকবুল আলমীর জন্য হবে আর কার জন্য হবে না সুতরাং আমি যাই করি না কেন যে কাজই করি না কেন এর প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহ তারা সন্তুষ্টির জন্য আল্লাহ হাব্বুল আলমিনের জন্য হতে হবে এই হচ্ছে ইন্দাল ইল্লাহের ঘোষণা এবং আপনি যদি আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য কাজ না করেন তাহলে বুঝতে হবে যে মূলত আপনি আল্লাহ হাব্বুল আলমিনের কাছে ধরনা দেননি আপনি আল্লাহর বিধানের সামনে সত্যিকার আত্মসমর্পণ করেননি তৃতীয় নম্বর যে তফসিরটি আহল তফসির করেছেন ইন্দান ইল্লাহের আমরা আমাদের যত অবস্থা রয়েছে ভালো হোক মন্দ হোক আনন্দের হোক কষ্টের হোক দুঃখ কষ্ট যাই হয়েছে প্রত্যেকটি অবস্থা আল্লাহ হাবুল আলমিনের কাছে ব্যস্ত করলাম প্রত্যেকটি জিনিস আল্লাহ তালার কাছে তুলে দিলাম বিপদ আসে তো আল্লাহর কাছেই নিজের অবস্থাকে ব্যস্ত করতে হবে বালা মুসিবতে আল্লাহ তালা কাছে অবস্থাকে ব্যস্ত করতে হবে আনন্দের মাঝে কষ্টের মাঝে দুঃখের মাঝে সুখের মাঝে বিপদের মাঝে এবং খুশির মাঝে সব অবস্থায় নিজের সব অবস্থানকে অবস্থাকে একমাত্র আল্লাহ হব্বুল আলমীর দিকে ব্যস্ত করতে হবে আল্লাহ তালা কাছে ব্যস্ত করার নামই হচ্ছে বলতো ইন্নার ইল্লাহ আপনি কি ছিল ন্যস্ত করতে পেরেছেন কিনা অনেককেই দেখা যায় বিপদ যখন আসে তখন আর আল্লাহ আল্লাহবুর আলমিনের কাছে আমরা ন্যস্ত হতে পারি না আমাদের অবস্থাকে আমরা আল্লাহর দিকে নস্ত করতে পারি না তখন আমরা এভাবে সেভাবে বিভিন্ন ব্লেমে চলে যাই আমরা বিভিন্ন ভাবে দোষারোপ করার চেষ্টা করি হতে পারে যে আল্লাহকে অরেকে দোষারূপ করে ফেলেন এমন বান্দাও রয়েছে যে আল্লাহ তালা যত বলা মুশিব হতে যে সবটা আমার উপর দিচ্ছে আমাকে স্যার মনে আল্লাহ আর কাউকে দেখে না এরকম কথা আছে কতজনের কাছে শুনেছি এরকম কথা আছে কতজনের কাছে শুনেছি যে বলা যাচ্ছেন যে আয় কত দোয়া করলাম আল্লাহ কাছে ভাই আমার দোয়াই তো শুনে না আল্লাহ তালা ব্লেম করে যাচ্ছেন আল্লাহ আলমের বিরুদ্ধে কেন আপনি আপনি আগেই বলে রাখছেন যে আমি আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ তার কাছে বলার মতো অধিকার রাখেন যদি বলার অধিকার না দিতেন তাহলে বলতেও পারতেন না গুরু ছাগলকে বলার অধিকার দেওয়া হয়নি দেয়া হয়েছে কিনা আপনারা তো জানেন বলা অধিকার না দিলেও আমরা বলতে পারতাম না কিন্তু আমার আল্লাহ করেছেন সে বলতে পারছি করেছেন ইন্না আলিল্লাহের সেটি হচ্ছে অর্থ হচ্ছে আমাদের কোন কৌশল আমাদের কোন শক্তি আমাদের কোন পরাক্রম ক্ষমতা কিচ্ছু নেই সবটাই আল্লাহর এবং সবটাই আল্লাহাবুল আলমীর মাধ্যমে তিনি যতটুকু দেন ততটুকু আমরা নিজেদের শক্তি দিয়ে সব প্রতিহত করে ফেলব বন্ধুগণ এ ধরনের চিন্তা এগুলো মূল চিন্তা এগুলো আমাদেরকে ইমানের গন্ডি থেকে ইমানদারের গন্ডি থেকে আমাদেরকে বেরিয়ে নিয়ে যাচ্ছে আমরা সত্যিকার আল্লাহ আব্বুল আলমিনের সাথে যে ইন্না আল ইল্লাহের যে ঘোষণা দিয়েছি সেই ঘোষণাটুকুই আমরা বুঝতে পারিনি এরপরে আল্লাহ হাব্বুল আলমিন দ্বিতীয় কথা আমাদেরকে জানিয়েছেন সেটা হল ও ইন্না শুধু ইন্না নয় আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছে তুমি কিন্তু যেদিকেই যাও যেই পথেই চলো যে রাস্তায় ঘুরো যেই চিন্তাধারাই নিয়ে চল তোমার প্রত্যাবর্তন কিন্তু এক জায়গায় এটা তোমাকে খেয়াল রাখতে হবে যখন আমরা তার কাছেই ফিরে যেতে হবে আপনাকে অবশ্যই তার কাছেই ফিরে আসত উপায় বন্ধুমান আর কোন রাস্তা আপনার প্রত্যাবর্তনের আর কোন আপনার ফিরে যাওয়ার दुनिया हजारों रास्ता देखते हुए झलमले चकझके झकझके पथ मत आदर्श चिंताधारा सब किस नहीं तो मन कर धारणा इतना तो मानी आल्लाबा विधान प्रयोजन की आल्ला अनुभूप्तर आबा प्रयोजन की आल्ला हब्बुल आलमी का आत्मसमर्पण प्रयोजन की আমি তো সব কিছু করতে পারি আমি তো সব ক্ষমতা আমার কাছে সব কিছু রাইট আমার কাছে আছে সব শক্তি তো আমার কাছে সব পাওয়ার আমার কাছে যেমন ইব্রাহিমের হিসায়ত আসলাম যখন নমরুদের কাছে গেলেন নমরুদ বেচারা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তোমার মাহবুতির পরিচয় করে দাও তোমার মাহবুত কি করে কি কাজ পরিচয় করে দিলেন যে আমার অব সে যিনি জীবন এবং মৃত্যু দেন এই ব্যাকরণ এটা বুঝতে জীবন আর মৃত্যুর সংজ্ঞা তার কাছে স্পষ্ট হয়নি বুঝতে পারি বললে আমি তো জীবন মৃত্যু পারি আমি একজনকে হত্যা করে পারি আবার আরেকজনকে বলতে পারি যে ঠিক আছে তোমাকে বাছাই দিলাম এটা আমি করতে পারি তখন ইব্রাহিম আলহি আসলাম বললেন যে না এটা তো ভয়ঙ্কর এত আল্লাহ আবুলের জীবন মুক্তির বিষয়টা আমি বুঝতে পারিনি তখন ইব্রাহিম আলহ ইসালাত আরেকটি ধরিল বললেন যে রব্বি আল্লাহ আমার রব এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আসো দেখি পারো কিনা তখন আর উত্তর দিতে পারেনি আমাদের যে সমস্ত লোকেরা মনে করে থাকে যে অনেক অনেক গন্তব্য মানে পার পেয়ে যাবে মনে হয় যে সব কিছুতে পার পেয়ে যাবে বন্ধুগণ না এই দ্বিতীয় মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমাদেরকে অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে আর এই ফিরে যাওয়ার দুটি অর্থ একটি রাজ আউন আর প্রথমে দুনিয়াতে তোমাদের ফিরে আসতে হবে যদি আখরাতে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হয় দুনিয়াতে যদি আপনি ফিরতে না পারেন তাহলে আখেরাতে গিয়ে ফিরার কোনো সুযোগ ভুল কাজ সুতরাং রুজু এখানে দ্বিতীয় একসাধন হয়ে গিয়েছে একটা হচ্ছে দুনিয়াতে অবশ্যই আপনাকে কি করতে হবে ফিরে আসতে হবে দুনিয়াতে আপনি যদি সত্যিকার ভাবে আল্লাহবুল আলমিনীর সামনে ফিরে আসতে না পারেন তাহলে আখেরাতে আপনি আর কোনো সুযোগ থাকবে না তখন অনেকে চেষ্টা আল্লাহ হাবুল আরামিনের কাছে কোরআন বলেছে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন দুনিয়াতে আরেকবার দেওয়ার একটু সুযোগ দেন কিছু করে আসতে পারি কিন্তু এই আর থাকবে না বন্ধুগণ এ ধরনের বালা মুসিবত আল্লাহ আল্লাহর থেকে দিয়ে থাকেন কেন এদেরকে সত্যিকার আল্লাহর কাছে আবার ফিরে আনার জন্য কিন্তু আমরা এদেরকে বালা মুসিবতকে সেভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য ফিরে আসার জন্য সে কাজে আমরা লাগাই না পরে অল্প কিছুদিন আগে আমরা দেখেছি চক বাজারে এক বিশাল অগ্নিকাণ্ডের মাধ্যমে বহু আল্লাহর বান্দা হতাহত হয়েছে আহত নিহতের সংখ্যা অনেক হয়েছে কিন্তু কই এর মাধ্যমে তো না সরকারিভাবে ভাবে না বেসরকারি ভাবে আল্লাহর মন্দাঘন কথা ঘোষণা করেছে যে আমরা এই মুসিবত থেকে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে ফানা চাই আমরা এই মুসিবত থেকে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে প্রত্যাবর্তন করি ওই কোথাও তো শুনিনি এমনকি এটাকে আমাদের আলমগুলাদের মাঝেও এ নিয়ে কোনো ধরনের মানে বক্তৃতা আলোচনার কোন বিষয় দেখি না প্রয়োজন মনে করে না কেন কারণ এটা কি বালা বুঝি বুঝি মনে করতেছে এটি একটি সাধারণ বিষয় হিসেবে মনে করতেছে এটা একটা সমস্যা হয়ে গিয়েছে এই সমস্যার কারণে এতগুলো লোক এভাবে মারা গিয়েছে আপনি এটাকে এভাবে নিচ্ছেন এই মখলুকাতের খানের যিনি রয়েছেন তিনি এই মাকলুকাতকে তার বীর করে থাকেন অভিভকর এর নির্দেশনা সবকিছু তার মাধ্যমে তার বীর হয়ে থাকে তার মধ্যেও পরিচালিত হয়ে থাকে অন্য কেউ পরিচালনা করেন না কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা নেই খেয়াল রাখবেন এটি তাহলে আপনার সত্যিকার উপর মজবুত হয়নি শক্তিশালী হয়নি যেভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল সেভাবে শক্তিশালী হয়নি তিনি এগুলোকে পরিচালনা করেন সুতরাং এটাকে ছোট্ট করে দেখার বিষয় নয় গত কাল। যে অগ্নিকাণ্ড বিশাল অগ্নিকাণ্ড হল আমরা কি শিক্ষা নিলাম আমরা শুধুমাত্র আমাদের মধ্যে এতটুকু চেতনা আছে অনেক আছে ভিডিও করতেছে অনেক আছে কৌতূহলী হিসেবে কৌতূহল একটা কৌতূহল দেখাচ্ছেন অনেক আছে আর একটা বিনোদনের মতোই আল্লাহ হব্বুল আলমিনের মুশিবত আল্লাহ হাব্বুল আলমিন সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে আমরা সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করে বরং আমরা এটাকে ভিডিওতে পরিণত করছি আসুন বর্ণিত যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি সে হাদিসটি নিয়ে কিছু কথা বলব হাদিসটি আবু তিনি বলেন এহ তারা কাবাইতুন দিনার মধ্যে একটি ঘর তাদের ঘরের অধিবাসী সহ পরিপূর্ণরূপে এক বার আগুনে পুড়ে গেল অগ্নিকাণ্ড ঘটল কদিনার মধ্যে একটি ঘর ঘরের অধিবাসী যারা ছিল এরা সহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে গেল সাল্লাহসাল্লাম তাদের এই বিষয়টি বক্তব্য দিলেন কথা বললেন আলোচনা করলেন নবী সাল্লাহ সাল্লাম খেয়াল রাখবেন না খুব সহজ বিষয় না এই আগুনের মাধ্যমে হাবুল আলমিন সবচেয়ে কঠিন যে শাস্তি সে আগুন আর ক্রামতের সবচেয়ে কঠিন শাস্তি যেটি সেটাও আল্লাহ তালা নির্ধারণ করেছেন সবচেয়ে কঠিন শাস্তি আগুন এজন্য জন্য জাহান্নামীদের জন্য এর কঠিন শাস্তির আর ব্যবস্থা করা হয়নি যে আগুনের মাধ্যমে জাহান্ন শাস্তি যাওয়া আগুনের জাহান্ন শাস্তি যাওয়া যদি আগুন ছাড়া আর কঠিন শাস্তি থাকত তাহলে আমার আল্লাহ হব্বুল আলমী ওই মাধ্যমে আমার আল্লাহ হব্বুর আলমীর শাস্তির ব্যবস্থা করতেন কিন্তু আগুন এত কঠিন যে আগুনের শাস্তি এত ভয়ঙ্কর এর কঠিন শাস্তি আর নেই ফলে দুনিয়াতে আল্লাহ হাব্বুল আলমিন আগুনের মাধ্যমে শাস্তি দেওয়াকে আল্লাহ হাব্বুল আলমিন নিষিদ্ধ করে দিয়েছেন নিষিদ্ধ কঠিন সুতরাং নবী যখন ওই মদিনার ঘরে আগুন লেগে গেল আগুনের মাধ্যমে পড়ে গেল লোকরা সবাই তখন নবী সাল্লাহী তাদের সম্পর্কে বক্তব্য দিলেন কথা বললেন নবী বললেন খাবারদার তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এই আগুন হচ্ছে তোমাদের দুস তোমাদের শত্রু ওর আগুন নিয়ে এসছে তার বোঝা গেল শত্রু নিয়ে খেলা করতে রে আমাদের এখানে আগুন নিয়ে খেলা করা হচ্ছে সেটা ওর অনেক সময় খামখেয়ালি করা হয় মানে আগুনের বিষয়গুলো নিয়ে এত খামখেয়ালি করা হয় তাকে যে খুবই সামান্য রবি সাল্লাহাম সতর্কতা অবলম্বন করতে বলেছেন আগুন জ্বালাবেন তো সতর্কতা অবলম্বন করবেন এর মাধ্যমে আপনাকে শেষ পর্যন্ত আখেরাতের কঠিন শাস্তির বিষয়টি আগুনের মাধ্যমে আল্লাহামিন দিবেন জাহান্নামীদেরকে এটা আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন ইন্ডা মেহাদি হিন্দা রাদু মন্ডাক তোমাদের দুঃস্মন সুতরাং এর মাধ্যমে তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারপরে বললেন যখন তোমরা ঘুমিয়ে যাবে তখন সবগুলো নিবাই ফেলবে কত ক্ষুদ্র মনে করতেছেন কত করতেছেন লাইট নিবানোর বিষয়টা আমাদের কাছে খুবই ক্ষুদ্র এখন তো অনেকে মনে করবে নির্দেশ দিয়েছেন কথা বুঝবেন তাতে করে আগুন दुश्मनी करते सतर्क कर दी तुम्हें घुमिए बोले आगुन सब लाइट अफ कर आगुन जालिया घर मध्य अब अनेक देखीजिए खामख्याल शेष नहीं चूला तो जालान अनेक घर चूला तो जालानो थे अनेक घर लाइट मानी एकाधिक लाइट एमने जलते ही था তারপরে লাইটিং এর সিস্টেম তারের যে সিস্টেম এগুলো তো কোন ভালাই নেই না ইমানদার ব্যক্তি করে এখানে সতর্কতার অভাব আছে এখানে সতর্কতার অভাব আছে এটা আজ রসুল সাল্লাহ্লামের নির্দেশনা শিক্ষা দিয়েছেন সুতরাং লাইট পরিপূর্ণরূপে নিভিয়ে রাখবেন এরপরে বলছেন এই কারণে রসুল্লাহ সাল্লাহ্লাম বন্ধুগণ আজিস আল্লাহ এর কাছে আশ্রয় নিতেন কতগুলো বিষয় থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই মিনার তেরাদ্দি উপর থেকে নিচে পরে যাওয়ার উপর থেকে নিচে পড়ে যাওয়ার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 আমি যখন দেখতেছিলাম সুরে তব আয় একাশি নম্বর আয়াত আমার কাছে বারবার আমার মানে কাহের মধ্যে মনে হচ্ছে তোমার কে যিনি বলতে ছিল কন্যার জাহান্নামা আসাদ হাউড়ান কন্যার ও জাহান্নামা আসাদ হাউরান আপনি বলেছেন তাদেরকে ডেকে জাহান্নামের আগুন এর চৌ বয়ঙ্কর জাহান নামের আগুন এর চে বয়ঙ্কর আগুন থেকে তোমরা পালাচ্ছ দুনিয়ার আগুনকে সহ্য করতে পারতেছে না দুনিয়ার আগুন থেকে মৃত্যুকে আনন্দন করতে চাচ্ছ জাহান নামের আগুন তো এর চান তারা সেটা বুঝতে পারত কিন্তু জাহান নাম থেকে তো পালানোর করে চেষ্টা আমরা করছি না জাহান নামের আগুন থেকে পালানোর তো চেষ্টা করছি না বরং আমরা আজান দিয়ে দিল জাহান দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে পুরো উল্টা কাজ করতে করে যাচ্ছে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 বাচার কোন উপায় থাকবে না যেখানে জীবন নেই এখানে মৃত্যু লাভ করতে পারবে না কোনো অবকাশ নেই জীবনের কোনো অবকাশ নেই এমনি কঠিন অবস্থার মধ্যে ওই জাহান্নামের আগুনের মধ্যে আমরা জ্বলতেই থাকব প্রচলিত হতেই থাকব। বারবার জলে কয়লায় রূপান্তরিত হয়ে যাবে আবার নূতন করে চামড়া দিয়ে নুতন করে আবার তাদেরকে আগুনে জ্বালানো হবে নূতন করে আগুনে জানানো হবে বন্ধুগণ এই জন্য রাসুল সাল্লাম এই বিষয়গুলো থেকে রাসুল সাল্লা সাল্লাম এটা অত্যন্ত ভয়ঙ্কর আপনি আপনার একটা হয়ে গেল এটা দুনিয়াবাসীর কাছে একটা ভয়ঙ্কর বিষয় না কিন্তু আপনি আগুনের মধ্যে পুড়ে কয়েক হয়ে গেলেন এটা এর চেয়ে এরছে এর চেয়ে ভয়ঙ্কর চিত্র আর কিছু এটি মানুষের জন্য ভয়ঙ্কর মানব মানে মানুষের দৃষ্টির জন্য অত্যন্ত ভয়ঙ্কর ফলে আজার রাসুল সাল্লাহ আলী সাল্লাম এগুলো থেকে আল্লাহ তালা আশ্রয় গ্রহণ করতেন থেকে কোনো কিছু ভেঙে গায়ে পড়ে মারা মারা যাওয়া কোন কিছু গায়ের উপর পরে ভেঙে মৃত্যুবরণ করা আল্লাহ রা আশ্রয় চাইতেন ও আউ জুবিকা হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমি তা খাবন শৈতান মৃত্যুর সময় শৈতান আমাকে মানে প্রবঞ্চনা দেওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এবং আপনার রাস্তায় আমি মানে যে থেকে ফিরে যাচ্ছি যে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এই অবস্থা থেকে মৃত্যু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এ হাদিস থেকে বোঝা যাচ্ছে এই মৃত্যুটাকে পছন্দ করতেন না কিন্তু মৃত্যু অবধারিত মৃত্যু বাধ্যতামূলক আল্লাহ আবুল্লা আলমের কাছে আশ্রয় হচ্ছে ইব্রাহ আসকানি রাহতুল্লাহ ফতুল বাড়ি এর মধ্যে ব্যাখ্যা করেছেন এই অর্থ হচ্ছে যে এই আসলেই মানুষের কাছে এত বিভৎস এত ভয়ঙ্কর একটি চিত্র যে এটি কোন ভাবেই মানুষের জন্য মানুষ মেনে নিতে কঠিন স্বাভাবিকভাবে এটা এই বিভৎসতার কারণে এই ভয়ঙ্কর দৃশ্যের কারণে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ হাবুল আলমিনের কাছে কি করতেন আশ্রয় চাইতেন উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মানে আল্লাহর কাছে এর জন্য আশ্রয় চাইতেন বন্ধুগণ এখানে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম সময় আর বেশি বাকি নেই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হল এই এ ধরনের মৃত্যু এ ধরনের বারা মুসিবত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে প্রত্যাবর্তনের আল্লাহ হাব্বুল আলমিনের বিধানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এই বাড়া মুসিবত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে बाला मुसीबत और को उपाय नहीं आल्ला पक्ष सतर्क बनी हमें आज के प्रश्न करो आल्ला पक्ष आजबा आजब आजब आजबेक्षा करा तमूर दशा हो जाबर विषय जख जाना आजब विषय जेल ता आजब के এমন ভাবে তারা ভয় পেয়েছে শেষ পর্যন্ত যখন সুরতের মধ্যে শুধু এতটুকু বলছিলেন আজ ইউরুদ আপনি মুক্তার ক্রাইশদেরকে বলে তাদেরকে এটা জানিয়ে দিন যে তোমাদেরকে আদ এবং যে ভয়ঙ্কর বিশ্ব আজাব আল্লাহর অবতীর্ণ হয়েছিল সে আজাবের ময় দেখাচ্ছি এই কথা যখন বলে দিয়েছিল তখন তাদের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যে সে পাগলের মতো হয়ে গেছে শুন কারণ তারা বুঝতে পেরেছিল যে আল্লাহর আজাব কি জিনিস আল্লাহর আজাদ কত ভয়ঙ্কর এটা বুঝতে পেরেছিল সুতরাং আল্লাহ আজাবের কথা চিন্তা করবেন না বরং এই মুসিবত থেকেই আল্লাহবুল আলমীর কাছে প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করুন আল্লাহ তারা তৌফিক দান করুন আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হতে এই রসুল্লাহ থেকে প্রস্তানের মধ্যে মহামুদাউদ্দ তার সুনানের মধ্যে এবং নাসাইদ তার মধ্যে বর্ণনা করেছেন শেখ নাসুই রহমতুল আতিক রী আল্লাহ থেকে বর্ণিত হাদিসের মধ্যে তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহাম প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন মা তার দুন এসে তোমাদের মধ্যে তোমরা সেহীদ বা তোমরা কিভাবে মনে করো কিভাবে গণনা করো কিভাবে চিন্তা করো কিভাবে হিসাব করো এই প্রশ্ন সাহাবাইকে রামদেরকে বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাহ আল্লি ইসলাম করছেন উত্তর জানার জন্য নয় বরং উত্তর জানার জন্য এটা হল উস্লুব একটা পদ্ধতি মেশিন মেসেজ দেওয়ার জন্য মানে প্রশ্ন করে রসুলসল্লাহাম তারপরে যখন উত্তরগুলো দেখ দিতেন তখন এই প্রশ্নের উত্তর তাদের কাছে কি হতো অত্যন্ত গুরুত্ব পেত এবং সাহবাইক্রাম বিষয়টাকে উপলব্ধি করতে পারতেন যথাযথভাবে উপলব্ধি করতে পারতেন এই কারণেই মূলত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এইভাবে মেসেজটি দিয়েছেন রসুল সাল্লাহ আলীস্লাম বলেছেন যে তোমরা আসলে কি মনে করে থাকো তোমাদের কি ধারণা শাহাদাতের বিষয়টি তোমাদের ধারণাটি আমার উন্মতের মধ্যে বা তোমাদের মধ্যে শাহাদাতের ব্যাপারে কনসেপ্টটা কি সাহবাই কালাম কলু সাহাবাই কালাম বললেন মানুত রাফি সাবির যে আল্লাহ রাস্তায় নিহত হল আল্লাহর রাস্তায় যে মারা গেল আমরা তাকেই শহীদ মনে করে থাকি সেই আল্লাহর রাস্তায় মারা গিয়েছে শুধুমাত্র সেই শহীদ কারণ শাহাবাই কালামদের কাছে শাহাদাতের যে কনসেপ্ট এই কনসেপ্টটা এটাই ছিল আর শাহাদামিম এদেরকেই আল্লাহ রাব্বুর আলমিন এদের কথাই বলেছেন শাহাদের কথা উল্লেখ করেছেন তাই সাহাবাই কেরাম এর উত্তর দিলেন কিন্তু আল্লাহ রবি সাল্লাহ বললেন যদি এমনটি হয় তাহলে আমার উন্মতির মধ্যে শহীদের সংখ্যা মানে তো কম হয়ে গেল কম হয়ে যাবে একটু এটাকে এর ব্যাখ্যাটাকে ব্রড করে দিলেন বললেন যে আশে হ্যা উন্মতি আমার উন্মতের মধ্যে শহীদ সাত প্রকারের হবে সাত প্রকারের শহীদ আমার উন্মতের মধ্যে হবে শহীদ মুসলিম এবং শহীদ বোখায় জাহাতের মধ্যে খান পাঁচটা উল্লেখ হাজার হয়েছে হাফাজুল্লাহ রায় গণ্য করেন তিনি বলেন যে রেওয়ারটি আমরা উল্লেখ করেছি এটি মসজিদ আহমদ থেকে আবু দাউদ এবং এখানে সাতজন উল্লেখ করা হয়েছে হাফজার রহমতুল্লাহ রায় বলা করেন রাসুল্লাহ সাল্লাহামের অন্যান্য সমস্ত গুরু একসাথ করে সমস্ত গণনাকে একসাথ করে আমরা আমাদের কাছে স্পষ্ট হয়েছে সর্বমোট শহীদ বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে চোদ্দ প্রকার ব্যক্তি আল্লাহ রাখছে শাহাদ মর্যাদা লাভ করবে শাহাদ মর্যাদা পাবে আল্লাহ আব্বুল আলমিন এই চোদ্দ প্রকার ব্যক্তিকে শাহাদ মর্যাদা দেবে এই হাদিসের প্রেক্ষার মধ্যে হাফিজ নজবাহুল্লা বলেন শহীদ তিন প্রকার শহীদ হচ্ছে তিন প্রকার প্রকার হচ্ছে ويبقى رأي شهيد شهيد الدنيا والآخرة جه الدنيا أبن آخرة رأي شهيد دنيا تهو شهيد آخرة تهو شهيد تدريكي الله رب العالمين بل أحياء لعند ربهم يرزاقون تراجبا تجميتو تدريكي الله رب العالمين ولا تقول لبن يقتل في سبيل الله يموات تدريكي ميتو بلطي بربانات مرح তাদের মর্যাদা আল্লাহ আব্দুল এমন বিশাল মর্যাদা দিয়েছেন যে মৃত্যু হয়ে গিয়েছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত তারপরে আমার আল্লাহ আব্বুল আলমিন বলতেছে তোমরা যখন বলবে তাদেরকে মৃত বলো না তোমরা তারা জীবিত তাদেরকে আল্লাহ তারা যারা জেহাদা সেটা সত্যিকার জেহাদ হতে হবে এখানে জেহাদের মধ্যে জাহাজের কনসেপ্টের মধ্যে বিভ্রান্তি আছে আমাদের মধ্যে সেই জিহাদ নয় যে জিহাদ আপনি আমি আবিষ্কার করে নিয়েছি লোক হত্যার নয় সন্ত্রাস জঙ্গিবাদের জিহাদ একজন লোককে মানে মানে মানে তার ঘরে মদি ঢুকে অথবা মানে তার কোন জায়গায় গিয়ে তাকে হত্যা করে ফেললেন আর বললেন যে হ্যাঁ জিহাদ করলাম এই জিহাদ এই জিহাদা সুলসাল্লাহ আলী কাছ থেকে অনুমোদন পাওয়া যায়নি বরং যারা সুলসল্লাহ আলী সাল্লাম থেকে তোমারেট হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এই ধরনের যারা সত্যিকার জিহাদে অংশগ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাহ অনুমোদন দেন নাই এই ধরনের কাজে হয়েছেন কিছু গাছগাছের কেটে ফেলেছেন গিয়ে বাসের দুইটি বাড়ি কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা অনুমোদন দেন নাই রসুল্লাহ সাল্লাহ ঘোষণা করে দিলেন যে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই অথচ তারা জিহাদ হিসাবে হয়েছিল রসুল সাল্লা সালের বের হয়েছিল কিন্তু রসুল সাল্লাহ অনুমোদন না নিয়ে কাজ করার কারণে রসুল সাল্লাহাম সেটাকে জিহাদ যে ব্যাখ্যিত করা নেয় সেটাকে সন্ত্রাসী ব্যাখ্যিত করেছে এই ধরনের কাজ ইসলামের মধ্যে নেই খেয়াল রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরা হল দুনিয়া বলা আখেরা প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ হচ্ছে দুনিয়া দুনিয়ার শহীদ দুনিয়ার শহীদ দুনিয়ার শহীদ হচ্ছে যে ব্যক্তি জিহাদ করে থাকে ধনিমতের মালের জন্য জেহাদের মধ্যে গিয়েছে তাদের একটা চুরি করে ফেলেছে সাহাবাই কালাম আল্লাহ রবি সাল্লাহামকে লক্ষ্য এর জন্য তো জান্ন সুসম্পাদ জান্ন সুসম্পাদ আল্লাহ রসুল সাল্লাহামের সাথে করেছে মানে মারা গিয়েছে জেহাদের মধ্যে নবী সাল্লা বলতেছেন কিভাবে ওই চাদরে কি খবর হবে যে চাদরটা গণিমতের মাল থেকে চুরি করেছে বুঝতে পেরেছেন কিনা মালের জন্য নিজের নাম প্রকাশ করার জন্য নিজেকে যোদ্ধা বি মনে করার জন্য শহীদ দুনিয়া দুনিয়ার শাহীদ আখেরা তো জন্য অংশ আল্লাহ না এরপরে শহীদের তৃতীয় প্রকার হচ্ছে শহীদুল আখরা যারা আখেরাতে শাহাদ মর্যাদা পাবে দুনিয়া এবং আখেরাতে শহীদ দুনিয়া আখরা যারা তাদের মর্যাদা হয়। কিন্তু আখেরাতে আল্লাহবুল আলমিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন শাহাদ মর্যাদা দেবেন এদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সালাম সময় শেষ হয়ে তাদের কথা বলেছিলেন এদের বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল এদের মধ্যে রয়েছে মানে মা যার মৃত্যু হয়েছে পানিতে ডুবে মৃত্যু হয়ে গিয়েছে ইমানদার মুসলিম ব্যক্তি প্রত্যেকটি ইবাদতের জন্য শর্ত রয়েছে আইডেন্টি কার্ড ঠিক থাকতে হবে আইডেন্টি কার্ড যদি ঠিক না থাকে তাহলে এই নিবাস এই সুরত এই আকৃতি এই এবাদত এই নামাজ এই সব কাহ এই সাকাত কোন কিছু দাম আল্লাহবুল আলমের কাছে নেই আইদি কার্ড ঠিক আছে কিনা বেতাকাত্ডটা ঠিক আছে কিনা খুবই স্পষ্ট বক্তব্য তহিদের কার্ড যাক ঠিক নেই তার মৃত্যু জীবনই হোক না কেন আল্লাহ হাবুল আলমিনের কাছে না আল্লাহ তালামে দিয়েছেন কিয়ামতের দিন সামান্য ওজন না তাদের আমলের কোন ওজন না তাহিদের কার্ড ঠিক থাকতে হবে কোথাকে বুঝতে পেরেছেন কিনা যদি তহিদের কার্ড ঠিক থাকে তাহলে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল অথবা অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে মারা গেল অবশ্যই সে ব্যক্তি তয়ালতের দিন আল্লাহবুল আলমিনের কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবে আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দেবেন এটা বড় সৌভাগ্যের বিষয় এজন্য যারা গতকাল আল্লাহবন্দা ইমানদার ব্যক্তি যারা মুসলিম গতকালে অগ্নিকাণ্ডে যারা মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে আল্লাহর পক্ষ থেকেই আমরা ইউন সুতরাং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে দিতে হবে তাই আল্লাহ হাবুল আলমিনের কাছেই আমাদেরকে কিছু রেস্ত করতে হবে এজন্য আল্লাহবুল আলমিন যেন তাদেরকে দুনিয়ার এই কঠিন অবস্থায় তাদের যেভাবে সেই মর্যাদা দান করুন শেখ মুহম্মদ সাহিন রাহম তালাকে প্রশ্ন করা হয়েছিল তিনি তার ফতার মধ্যে উল্লেখ করেন যারা অগ্নিকাণ্ডে মানে যারা আগুনের এই কাজের মধ্যে লিপ্ত উদ্ধার কাজে লিপ্ত রয়েছে অথবা আগ্নি অগ্নি নির্বাপিত নির্বাপনের কাজে যারা লিপ্ত আছে তাদের মধ্যে কেউ যদি মানে কোনো কারণে তাদের মৃত্যু হয় তারা কি এই শাহাদের মর্যাদা আসমুল্লাহ সাল্লাহ ইসলাম ইহাদিস অনুযায়ী তারা কি শাহাদের মর্যাদা পাবে কিনা তখন শেখ মুহম্মদ সাল সাবিন রাহমতুল্লাহ তারপর মধ্যে বলেছেন যে তারাও শাহাদতের মর্যাদা আল্লাহ রবুল্লা আলমের কাছে লাভ করবে কারণ হচ্ছে মানে একই বিধান মানে এই মানে অগ্নিকাণ্ড এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় তাই আল্লাহ আব্বুল আলমিন তাদের এই মৃত্যুকে আল্লাহ আব্বুল আলমিন একটা মর্যাদার মৃত্যুতে মানে পরিণত করেছেন কিন্তু সর্ত হয়ে গিয়েছে সেই সর্বটা হচ্ছে ইমানের কাঠটুকু তাহিদের টুকু ঠিক রেখে তারপরে আমার বন্ধুগণ এই মর্যাদা লাভ করতে হবে অন্যথায় আমরা এই মর্যাদা লাভ করতে পারব না আল্লাহ সুবাহ তার আমাদের সবাইকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই আলোচনাগুলো উপলব্ধি করা তৌফিক দান করুন আল্লাহ সব তারা দুনিয়ার জীবনে আমাদেরকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন এবং আখ রাতে শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন একটি কথা বলবো এখান থেকে সেটি মানে না বললেই নয় মানে অনেকগুলো বিস্তারিত আলোচনা ছিল সময় শেষ হয়ে গেছে জন্য বলতে পারিনি যেটা বলবো সেটা হল এই ইমানদার ব্যক্তিগতের অন্তরের মধ্যে একটি কামনা সবসময় থাকা উচিত সেটা হলো যে শাহজাতির মৃত্যুর কামনা ইমানদার ব্যক্তিগণ সবসময় করবে আমাদের মধ্যে এটি খুব কম দেখা যায় যে আল্লাহ আমাকে একটা শহীদ মৃত্যুদান করো এই কামনা যদি ইমানদার ব্যক্তিগত থাকে বলেছেন যদি সেই ব্যক্তি তার বিছনার মধ্যে স্বাভাবিক মৃত্যু হয় আল্লাহ হাব্বুল আলমিন তাকে কেমত দিনের মর্যাদা দেবেন এই এজন্য আমাদের অন্তর মধ্যে এই কামনা সবসময় থাকা উচিত যে আল্লাহ সুহানা তারা যেন আমাদেরকে শাহাদ মর্যাদা দান করেন হাজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তসলিমা মহমদ كما صليت علاء إبرلم وعلي إبرهيم في العالمين أنك حميد ومجيد وبارك الله على محمد وعلي علي محمد كما بارك appeals على إبرهيم karena على في العالمين أنك حميد ومجيد وارضو الله للخلفاء الر глубو항immen على أمット المحددين وإلى أمم الός محديين ومن آس verde وأنسائر أصحابه محمد صلى الله عليه وسلم وإشماء وتبالي اللهم أراجل الإسلام والمسلمين اللهم أراجل الإسلام والمسلمين واخصول adjust Lex Ardhata Wal Mictita Wal Musatera The Secret رب العالمين كما মারা গিয়েছে রাবুল আলমিন তাদের মধ্যে যারা মুসলিম ইমানদার ব্যক্তি রাবুল আলমিন তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া অব্বুর আলমিন রাবুল আলমিন তাদের আত্মীয় স্বজনদেরকে সত্যিকার ভাবে সবর এখতিার করার জন্য তৌফিক দান করবুর আলমিন রাবুল আলমিন আমরা যারা রয়েছি আমাদেরকে এই অগ্নিকাণ্ড থেকে সত্যিকার তোমার কাছে প্রত্যাবর্তন করার তবা করার তোমার কাছে ফিরে আসার আমাদেরকে সে তৌফিক দান করব্বর আলমিন রাবুর আলামিন বালা মুসিবত বিপদ আপদে দৈর্য ধারণ করার মতো তৌফিক আমাদেরকে দান করবুরা আলমিন إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ